من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وينتسبهم حسنة يقولوا هذه من عند الله وينتسبهم سيئة يقولوا هذه من عندك মানুষের জীবনে <coughs> <coughs> হায়াত মৌত দুটিই আছে এই পৃথিবীতে যিনি প্রাণী হয়ে জন্মগ্রহণ করবেন তাকে অবশ্যই একদিন প্রাণ ত্যাগ করতে হয় প্রাণ নিয়ে আসাটাও মানুষের ইতিহারের বাইরে প্রাণ ত্যাগ করাটাও মানুষের ইখতিহারের বাইরে এ বিষয়টি মানুষ অনেক বুঝতে ব্যর্থ হয় মৃত্যু তিন প্রকার একটা হলো স্বাভাবিক মৃত্যু আজালি মোসাম্মা আরেকটা হলো কালো মৃত্যু আর একটা হলো লাল মৃত্যু একটা মানুষ প্যারালাইসিস রুগী হয়ে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে আছে বছরের পর বছর সে নিজে মরতে চাচ্ছে কিন্তু আল্লাহ তাকে নিচ্ছেন না ছেলে মেয়েদের বোঝা আর একটা মানুষ সবাই তার আকাঙ্ক্ষী সংসারে একমাত্র উপার্জনক্ষম মায়ের চোখের পুত্তলি পিতার চোখের আনন্দ সন্তানদের চোখে একমাত্র ব্যক্তিত্ব স্ত্রীর চোখে অসংখ্য স্বপ্নের আধার সে মানুষটি হঠাৎ মারা গেল অথবা অ্যাক্সিডেন্টে মারা গেল কিছুই করার নেই এই প্রাণ আসা এবং যাওয়াটা মানুষের হাতে নয় আর মৃত্যু বিচারের মাধ্যমে যাকে হয় মৃত্যু দণ্ড দেওয়া হয় এসবগুলো তিন ভাগে বিভক্ত আগেই বলেছে সাদা মৃত্যু স্বাভাবিক মৃত্যু তো সে অ্যাক্সিডেন্ট করেই মরুক হঠাৎ হাটতাল করেই মরুক স্ট্রোক করেই মরুক আর এমনি অসুখ বৈশুখে মরুক সে হল সাদা মৃত্যু অর্থাৎ স্বাভাবিক মৃত্যু আর কালো মৃত্যু এটা হলো তার গুণের কারণে যদি সে বদনামগ্রস্ত ব্যক্তি হয় মানুষ তাকে বদনাম করে বদ্ধুয়া করে মরলি ভালো হয় অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় একে মৌতে আসবাদ কালো মৃত্যু একটা হলো লাল মৃত্যু শহীদি মৃত্যু একেবারে মৌতে আহমাদ রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম যখন মানুষের সামনে নবুয় নিয়ে এলেন তখন শত্রুরা তাকে গ্রহণ করে। একজন এক এক অববাদ তাকে দিয়েছিল বড় অববাদ ছিল যে সে রা আমাদের বাপদাদার চোদ্দ পুরুষের রেওয়াজ ভেঙে দিয়েছে আমাদের সুশৃঙ্খল সমাজটা বিভক্ত করে দিয়েছে এর নৌকর রাখা জামা আতা না মোহাম্মদ আমাদের জামাটাকে বিভক্ত করে দিয়েছে এটা ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ তারা কেউ তাকে মিথ্যা বাদে বলেনি কেউ তাকে জেনা ব্যবসার অহবাদ দেয়নি কেউ তাকে অর্থ আত্মসাতের ওবাদ দেয়নি কেউ তাকে রাজনৈতিক ক্ষমতা লোভে এগুলো করছে এই অহবাদ তাকে দেয়নি কারণ তাকে সাদা হয়েছিল আপনি নেতা হওয়ার জন্য লালাই তো হন আসুন আমাদের নেতৃত্ব আপনাকে দিচ্ছি কোনোটাতেই তাকে টলানো দেয়নি তিনি সেফ বলেছিল তোমরা কেবলই বলো লাহ তাহলে তোমার সফল কাম হবে এটা কেউ মানতে চায়নি অর্থাৎ তার সঙ্গে অন্যদের বিরোধ ছিল আদর্শিক রাজনৈতিক বা অর্থনৈতিক বা ক্ষমতা দখল বা রাজ্য দখল অর্থবৃত্ত হাসিল কোনোটাই স্বার্থ সেখানে ছিল না একমাত্র আদর্শিক স্বার্থ সেখানে ছিল কারণ যখন মানুষ মানুষের দাসত্ব করবে তখন সে মানুষ অবশ্যই শয়তানের দাসত্ব করবে কারণ মানুষ অসীম গান্ধীর অধিকারী নয় সে অধিকাংশ ক্ষেত্রে এই সচেতনার করে থাকে সুদূর উপসারী বৈপ্লবিক ধারা নিয়েই আল্লা রসুল সমাজের সামনে কথা বলেছিলেন যার নগদ কোনো কিছুই পাওয়া যায় না বাকিতে পাওয়া যায় তিনি জানতেন আজকে একজন ভালো নেতা যদি ক্ষমতায় থাকে হয়তো দেশটা ভালো চলবে আগামী দিনে খারাপ নেতা হয়তো আসতে পারে তখন কি হবে তার সামনে তো কোনো মানদণ্ড নাই ইভেন যে ভালো নেতা তিনি সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ তার সামনে কোনো সত্য মিথ্যার মানদণ্ড নাই যে মানদণ্ডটাই হচ্ছে আল্লাহর বহি এটাই তিনি বলতে চেয়েছিলেন কুরহাই তোমরা বললো আল্লাহ এখনো উপাস নাই আনুগত্য দাসত্ব সব কিছু হবে আল্লাহর কাছে তিনি যা বিধান দেবেন সেটা মেনে চলবো যা নিষিদ্ধ করবেন যা সেটা ভর্জন করবো এই মৌলিক বিশ্বাসে তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরা সফল কাম হবে এই কথাটি কিন্তু অনেকে বুঝতে চায়নি আজও অনেকে বুঝতে চান না সবারই ধারণা ইসলামী নেতাদের উদ্দেশ্যেই হচ্ছে ক্ষমতা দখল করে রাজনীতি করা এটা ভুল কথা দিনে একামত দিন অর্থ একমত তৌহিদ দিন কায়েম করা অর্থ হচ্ছে তৌহিদ কায়েম করা একটা মানুষ যদি জঙ্গলেও বসবাস করে সেখানেও তাকে তৌহিদের অনুসারে হয়ে বসবাস করতে হবে সেখানে গিয়ে বনের রাজা যিনি আছেন তারা অনুসরণ করা যাবে না সব জায়গাতেই তাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জনগণের মেজরিটি আছে যারা যে দেশে বসবাস করে সেখানে অধিকাংশ মানুষ যা করে সেটা যদি মেনে চলে কোনো সমস্যা হয় না এর এরপরেও দেখা যায় সেখানে অন্য সবকিছু মানতে তারা প্রস্তুত ইসলাম মানতে প্রস্তুত নয় এমনকি মুসলিম অধ্যুষিত অঞ্চলেও মুসলমানরা ইসলামের বিধান মানতে রাজি নয় ইসলামের বিধান মানতে গেলে নিজেকে আল্লাহ দাসত্বে অঙ্গীকারবদ্ধ হতে হয় ইসলামের বিধান নিয়ন্ত্রিত জীবনের বিধান দেয় নিয়ন্ত্রণহীন মুক্ত কচ্ছ জীবন ইসলামের জীবন নয় আমি যা খুশি তাই করে যাব আর সেটাই সঠিক এটা হয় না আর এর ফলেই মুসলমানরাও ইসলাম মারে না যেখানে গেলে ধনী আর গরিবের বিভেদ দূর করা সম্ভব নয় সেখানেই তারা থাকে ইহুদিদের এই চরিত্র ছিল ধ্বংস হয়ে গেছে মকজুব হয়েছে অভিশপ্ত হয়েছে আল্লাহ রসুল একদিন ভাষণ দিয়ে বলেন দেখো তোমাদের পূর্বে যে অন্যতরা ছিল তাদের সঙ্গে তোমাদের পার্থক্য একটাই যখন তাদের মধ্যে সারাকাফি ইহমদ শরীফ যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করত ছেড়ে দিত যখন কোনো দুর্বল লোক তৈরি করতো তাকে শাস্তি দিত ইসলাম আল্লাহর দাসত্ব করে আল্লাহর বিধানে সকল মানুষ সমান ধনী হোক গরিব হোক দুর্বল হোক সবল হোক লাল হোক কালো হোক কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই যে করবে তাকে শাস্তি পেতেই হবে এখানে বড়োরা শাস্তি পাবে না খালি গরিবরা শাস্তি পাবে এই বিধান ইসলামে নাই মনে রেখে দিও তোমরা অন্ন ফেমে যদি মোহাম্মদের কন্যা ফাতমা আজকে চুরি করে মোহাম্মদ আমি পিতা তার নিজ হাতে হাত কেটে দেব এই যে বিধান এই বিধান মানতে কেউই রাজি হয় না আর এজন্য জন্য মুসলমানরা এগুলো জানে কিন্তু মানে না সমস্যা হচ্ছে সেরেফ এখানে এখানে গিয়ে আল্লাপাক আমাদেরকে সাবধান করে দিচ্ছেন কখন যখন আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার কারণে অনেকে নিহত হইতো মনে ফেক আর কাফেররা বলত এই মোহাম্মদের সঙ্গে থেকেই লোকগুলি মূল্য বাড়ি ওরা মরতো না তখন আয়াতটা নাজিল সুরা নেশা এটা হল মদানী আয়াতি সুরা আল্লাহ বললেন দেখো আইনে মাাই যেখানেই তোমার বসবাস করো না কেন যেখানেই তোমার লুকিয়ে থাকো না কেন যেখানেই তোরা অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই তাহলে ফি মশাই দা যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান কর ইহুদিরা দুর্গ বানাত খাইবার যুদ্ধের সময় তাদের আটটা দুর্গ ছিল বড় বড় দুর্গ সব এমনকি তাইফের দুর্গে এক বছরের খানা পিনা মহজুদ থাকত এক বছর যদি কেউ যুদ্ধ করে তাহলেও তাদেরকে হারানো যাবে না এক বছর যদি তারা বাইরে নাও যায় কিছু যায় আসে না এত সুদৃঢ় দুর্গের উপরে তারা বসবাস করতো এরপরেও কিন্তু তয়েফ বিজিত হয়েছে মুসলমানদের হাতে দুর্গ ভাঙা লাগেনি খাইবার যুদ্ধ হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধগুলি নয় আইন দুর্গ সেদিন যুদ্ধ জায়ের সময়ের দিন সকালবেলা ফজরের সালতে আল্লাহ রসুল বলছেন আজকে আমি যার হাতে ঝণ্ডা দিব তার হাতে আল্লাপাক খাইবারে বিজয় দান করবে সকল সাহাবেরা মনে করলো আমাকে মধ্যে আল্লাহ অসুখ দিবেন ফদরের জামাতে মজুদ আছে কিন্তু আল্লাহ যাকে খুঁজছেন তাকে পাচ্ছেন না অবশেষ বলে আলি কোথায় সবাই বললো আলি তো চোখে অসুখ হয়েছে আসতে পারেনি জামাতে নিয়ে ওকে চোখে অসুখ কেমন হলে যে তিনি আসতে পারেন না এটা বুঝে মানে অসুখ হালকা চোখ চুল না তাই হলো মুখ থেকে লালা উপরে দিয়ে দিয়ে বিষ্ণুল্লাবলি ফুক দিলেন চোখ একবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল এমন সুন্দর হয়ে গেল যে আগেও এত সুন্দর ছিল না যাও আলী ঝান্ডা নাও চলে যাও আল্লাহর নামে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য মনে দেখো তুমি গিয়ে আগে ইহুদিদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে বলো যদি তোমার দাওয়াতে তাদের আল্লাহবাবা হেদায়ত দান করেন তাহলে ওয়াহিদান যুদ্ধ করো না বেকার মনে রেখো আলী তোমার মাধ্যমে একটা লোক যদি দিনের পথে ফিরে আসে তাহলে সর্বোত্তম লাল উট কোরবানি করার চাইতে তুমি অধিক ও নেকির হকদার হবে কত যুদ্ধের ময়দানে যুদ্ধের অবস্থাতে এইভাবে উপদেশ দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল যুদ্ধ হলো বিজয় হয় না কিন্তু না বিজয় হয়ে গেল সবচেয়ে বড়ো দুর্গর পতন ঘটে গেল এসবগুলো কিভাবে হয় যখন বান্দার শরীফ আল্লাহর উপরে ভরসা করে এবং শরীফ আল্লাহর জন্য কাজ করে আল্লাহর গায়বি মদত তার জন্য এসে যায় এরপরে পাক যখন এই মোনাফেকার কাফেরদের এই ঠাট্টা বিদ্রব্য টিটকারের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক। এই আয়টা নাজিল করল দেখো যদি তোমাদের কোন কল্যাণ স্পর্শ করে তাহলে আসলে যুদ্ধ করেছে বলেই বিজয়ী হয়েছে তোমরা আর যদি মন্দ স্পর্শ করে তাহলে বলে এই মোহাম্মদের যেই এই ঘটলো বাড়ি থাকলে কিছু হতেনা কি হলো যে আল্লাহ দুঃখ করে বলছেন এত বড় বড় নেতা মাথা কি কিছু নাই এদের কি হলো এত বলছে এরা বুঝে না কেন ক্ষমতা নাই মালাকুল মৌত এসে কাউকে হত্যা করে আল্লাহ হুকুম ছাড়া মোকাবিলায় তার লক ছিল সে আমার দেশের এক হাজারই বাইশ হাজারই আছে না লোক আঠাইশ হাজারই মহাদেশের নাকি আছে বাংলাদেশে ওই এক হাজারই এক হাজার মানুষের জন্য একাই যথেষ্ট ছিল ভীষণ সেনাপতি চ্যালেঞ্জ গ্রহণ করলেন সামনে কি হাজির হলেন একটা আঘাত দুটা আঘাত লাগেনি এক আঘাতেই শেষ বুঝতে এক আঘাতেই শেষ দর্প চূর্ণ হয়ে গেল অথচ এই মানুষটার অহংকারে ইহুদিরা গর্ববোধ করত বাস এইজন জন্য আছে আমাদের কে ঠেকায় এই মৃত্যু ওর অহংকারের কারণে আল্লাহ দেখিয়ে দিলেন তো অহংকার চূন্য করার জন্য আমার একটা বাঁধায় যথেষ্ট হাজার লোক লাগবে না অথচ এই আলী মারা গেলেন ফজর সালাত আদায় করতে যাওয়ার পথে খারেজি নেতা আব্দুর রহমান ইবনের মুজিমের হাত একা কি একা মানুষ যিনি ওই মানুষকে হত্যা করতে পেরেছেন তিনি একে পারতেন না আলির ভাগ্য শাহাদ ছিল হয়ে গেল এই সমস্ত বড় বড় সেনাপতিদের ইতিহাস আমাদের সামনে মজুদ ইসলামের ইতিহাসের সবচাইতে বড় সেনাপতি হলেন খালেদ আলিদ সপ্তম হিজরিতে তিনি মুসলমান হন তার ইতিহাসে কোনো পরাজয় নেই বলা হয়ে থাকে তিনি একশোর উপরে যুদ্ধ করেছেন কোন যুদ্ধে তিনি হারেন নাই শুধু শহীদর আকাঙ্ক্ষায় এত যুদ্ধ করেছেন কিন্তু হেনসে যেদিন মৃত্যুবরণ করছেন সেদিন তিনি কানছেন লোকেরা বলছে আপনার কান্না কেন ইসলামের ইতিহাসে বড় বড় জিহাদের একমাত্র সেনাপতি সিফা সাল্লাহ ছিলেন আপনি ভুতার যুদ্ধে দুই লক্ষ চল্লিশ হাজার সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি সেনাপতিত্ব করে বিজয় সিনিয়া এনেছেন আপনি সেই মহান সেনাপতি যাকে আল্লাহ রসুল মদিনায় জুমার খদ্দা দেওয়ার সময় বলেছিলেন জাহাদ বিন হারসা শহীদ হলো জাফরাত তৈয়ার শহীদ হলো আবদুল্লাবিন রওয়াহা শহীদ হলো ফাহাজা সাইফিন বিন সৈফুল্লাহ এবার আল্লাহ তরবারির সময় একটা তরবারি ইসলামের পতাকা হাতে নিল আল্লাপ তার হাতেই বিজয় দান করবেন আপনি কি সেই লোক নন আপনি কি সেই সাহেসুল্লা নন আল্লাহসুল্লাহকে আল্লাহ তরবারই বলেছেন আপনি মৃত্যুর সময় কাঁদছেন কেন জবাবদিনী বলছেন যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে জীবন যুদ্ধ করলাম আজকে শহীদ হয়ে জিহাদের মজারে মরতে না পেরে ঘরের বিচারে মরতে হচ্ছে আমাকে এই কাপুরুষের মৃত্যুতে আমি কখনো চাই নাই চিন্তা করেন ইসলামের জন্য জীবন দেওয়ার লোকের অভাব কোনো কালে ছিল না আজও নেই আগামী দিনে থাকবে না তবে সেটা বোঝার মতো লোকের অভাব কোনটা ইসলামের জন্য লড়াই কোনটা ইসলামের বিরুদ্ধে লড়াই যাচ্ছে এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নাই কম লোকেই এটা বোঝে সামান্যতম যদি রিয়া অহংকার বা দুনিয়াবিক লোভের মধ্যে ঢুকে পড়ে তাহলে আপনি শেষ হয়ে গেলেন আপনার শাহাদ থেকে আপনি চলে গেলেন জাহান্ন দলভুক্ত এজন জন্য শুরু যে হাদিসটা এসছে আপনার সবাই জানেন হাদিসটা একশো আঠারো নম্বর হাদিস যে কেমতের মাঠে আল্লাহ প্রথম বিচার করবেন তিনজনের এক আলেমদের দুই শহীদদের আর তিন টাকাওয়ালা দানশীল ব্যক্তিদের আলমকে বলাবে ভাই আলম তুমি এতভাবে এলম শিখছিলে কি জন্য বলো হেহা আল্লাহ তোমার দিনের প্রচার প্রসার জন্য এলম শিখেছিলাম না মিথ্যা কথা বলছো তোমাকে বলা হবে তুমি এই নাম করার জন্য শহীদ হয়েছিলাম না তোমার অন্তরের খবর আমি রাখি দুনিয়ার মানুষ তোমার অন্তর খবর রাখে না আমি রাখতাম তোমার মনের খবর তুমি যুদ্ধ করেছিল লোক তোমাকে বাহাদুর বলবে জেরি বলবে বড়ো দুঃসাহসী বলবে তুমি সরকারের কাছ বড় বড়ো বড়ো প্রশংসা পত্র পাবে সে তুমি যুদ্ধ করেছিলে যে না আমি অন্তরের খবর রাখতাম যাও জাহার নামে দান শিল্কে ডাক বেটা দান করতে কি জন্য করতে বলো আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছে তোমার মতো ব্যয় করেছি বড়ো বড়ো মাদ্রাসা করেছি মসজিদ করেছি এতখানা এতমদের খাইছি কত কী করেছি জীবনের স্বপ্ন তোমার জন্যই করছি হাল্লা বলবেন তোর অন্তরের খবর কেউ না রাখুক আমি রাখতাম তুমি দানবীর খেতাব পাবে প্রস্তারে নাম লেখা হবে দানবীর অমক আসছে আজকে লোক তোমাকে মিছিল করবে এই জন্য তুমি ওগুলো করেছিলে যাও কিভাবে জাহান্নে ফেলা হবে উপর করে পা ধরে টেনে হেসে জাহান্নে ফেলা হবে নিকৃষ্ট হালাতে সবাই জন দেখতে পায় পৃথিবীতে যারা বড়ো বড়ো লকপ নিয়ে এসেছে আমার কাছে তারা কীভাবে আজকে নিকৃষ্ট অবস্থায় নির্চিত অবস্থায় যাচ্ছে জাহান্ন তোমার সচকের দেখো তাদের অবস্থা সব কিছুর এইখানে আমার যখন সবাই বলতে লাগলো অমুক লোক অমুক জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে শহীদ শহীদ ঘরে ঘরে শহীদ তখন ওর ফারুক একদিন দেখো ফুলান তোমরা বলো না যে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ বরং তোমরা অনুরূপ বলো যে ব্যক্তি আল্লাহর আল্লাহর আল্লাহ ক্ষমতা রাখো না আল্লাহ দিবি বিচারকদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন দেখো আল ও সালাসা বিচারক তিন ধরনের তার মধ্যে দুই ধরনের বিচারক যাহার হবে আরেক ধরনের বিচারক জান্ন দিয়ে হবে যারা জান্নাতি ভাবে তারা কারা জেহালাতের সাথে মূর্খতার তার সাথে না জেনে শুনে দণ্ড দিল আরেকজন হচ্ছেন ওই বিচারক যিনি সঠিক দ্বন্দ্বই দিয়েছেন কিন্তু যাচাই বাসাই করে দেননি এমনি দিছে চাপে পড়ে হোক বা যেকোনো কারণে হোক এমনি দিয়ে দিছে আমাদের ঢিল বানাবতো আর জান্নাতি হবে ওই বিচারক যিনি সত্যিকার অর্থে যা করে দেখেছেন যে হ্যাঁ সন্দেহাতীতভাবে এই নিয়ে এই করেছেন অতএব তাকে শাস্তি দেওয়ান এবং এই দেওয়ার সময় তিনি আল্লাহর করে সাপোর্ট করবেন আল্লাহ সঠিক বেটিক তুই ভালো জানো এবং বখারি যেভাবে হাদিস লিখতেন যখন প্রতি রাত্রে তিনি ইশতেখারা দূরে কাছে তাদের ঘুরে ঘুমাতেন তারপরে সকালবেলা ওঠি হাদিসটা লিখতেন আল্লাহ এই হাদিসটা সহি না সহি আমি নিশ্চিত নই যতদূর সম্ভব আমি নিশ্চিত হয়েছি তোমার কাছ থেকে এলহাম নাফা পর্যন্ত আমি লিখবো না একটা হাদিস লিখতে গিয়ে ইমাম বখারি এত সাবধানতা অবলম্বন করেছেন আমার একটা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার সময় যে একটা সিদ্ধান্ত নির্ভর করেছে এই মানুষটার হায়াত মহৎ বা আরও অনেক কিছু মান সম্মান সব কিছু সেখানে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হয় এরপরেও আপনাদের সামনে আল্লাহ রসলের জীবনী কত ঘটনা তুলে ধরুন যেগুলো সহজভাবে বুঝতে আমাদের আল্লাহ রসুলকে আমরা চিনি না কেউ আমরা তাকে মৌলী মনে করি কেউ তাকে মিলাদের সবচেয়ে বড় বিশ্বাস মনে করি এক্লাহ জড়ে দেখবেন আমরা যা মনে করি তা তিনি নী নির্যাতিত নিপীড়িত বহিষ্কৃত জন্মভূমির মায়াত করতে হয়েছে থাকে তার সাথে যারা ছিলেন তারাও সহায় সম্পত্তি সব হারিয়েছেন মক্কায় যা কিছু ফেলে গিয়েছিলেন সব কিছু মক্কার ওই কাফের মস্য দখল করে নিয়েছিল কিছু তার পান নেই মোদিনায় তারা আশ্রিত হিসাবে ছিলেন আনসারদের কাছে এই মানুষটি যখন মক্কা বিজেতা সেনাপতি হিসাবে মক্কায় প্রবেশ করলেন জিজ্ঞেস করলেন হে আহলে মক্কা তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো সবাই বলল এখন কারিম ও এমনুন করিম উত্তম ভাইয়ের মতো উত্তম সন্তানের মতো ঠিক এই সময় তার কাছে রিপোর্ট আসলো এই সময় একজন লোক বলে উঠল দেখো লা ক্রয়েশ আলিওম আজকে কোনো কোরয়েশ নন কোরয়েশ নাই সবাইকে শেষ করে দেব কারণ ক্রয়েশ আমাদের সব শেষ করে দিয়েছে আজ হাতে পেয়েছি কাউকে আর ছাড়া হবে না তো নাল্লাদ নসুলের পক্ষ থেকে একজন ঘোষক বলে উঠল না সেটা নয় বরং অমুক অমুক ব্যক্তি ছাড়া আহমার কালো এবং লাল সকল মানুষ আজকে মামুন বা নিরাপদ থাকবে ইল্লা ফুল ফুল পাঁচজন নিহত হয়েছিল আর বাকিদের মুক্তি দেওয়া হয়েছিল একশো ছাব্বিশ নম্বর তারা তুমা যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে সেটাই ধৈর্যশীলদের জন্য উত্তম হবে এবার আল্লাহ জবাবদিন ফারসুল্লাহে বাড়িটাড়ি সবই চাচ্ছিল ওসমিনিজ্ঞেস করছেন হে আল্লাহ রসুল বাড়িতে যাবেন না আজ করত আপনি বিজয়ী তিনি বলছেন কোথায় যাব। বাড়ি ঘরকে কিছু রেখেছে ওরা কত দুঃখ বেদনা জড়িত কণ্ঠ থাকছে বাড়ি ঘরে নাই কোথায় যাবো এবং তাহলে কিছু রেখেছে অবশেষে হাজুনে তার জন্য তাবু খাড়া করা হয় সেখানে তিনি অবস্থান করে এমন সব খবর আসলো তিনি জবাব দিলেন দেখো কমকু কমকুফত ইস হবুত্ত আমি তোমাদের উদ্দেশ্যে বলছি সেই কথা যে কথা ইউসুফ তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনোই অভিযোগ না এ আফরুল্লাহ আলাইকুম আল্লাহ আমাদেরকে লানাহুম আমাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করুন এ যাহাবু অন্ত চলে যাও সবাই তোমরা আজকে মুক্ত এখানে এসে পাশ্চাত্য ঐতিহাসিক জ্ঞাপন বলছেন আমি দুনিয়ার সকল নেতাদের জীবনে এক পাশে রাখি আর মক্কা বিজেতার সেনাপতি মোহাম্মদের জীবনী এক পাশে রাখি এইখানে গিয়ে আমি কোন যুক্তি পাই না মোহাম্মদের কথা কেমন করে বললেন এটা কি সম্ভব পৃথিবীর ইতিহাসে এরকম ভূমিধ্বস বিজয় যার কারো ভাগ্যে জোটে নেই অথচ তিনি আজকে হাতে পেয়েও রক্ত পিপাসু শত্রুদেরকে এমন কথা বলতে পারলেন এজু আন্তমত্ত ল যাও তোমার সবাই আজকে মুক্ত পৃথিবীর ইতিহাসটা চমকে দিয়ে আল্লাহ তৌহিদের এই ইতিহাস রচনা করেছেন হঠাৎ এই সময় খবর এলো বনু খোজা আহ যারা আল্লাহ মিত্র গোত্র যাদেরকে ধরে নিয়ে কারৃহের আশপাশে জবাই করা হয়েছিল এমনকি ওই দিন বনু পকারের নেতা বলেছিল যে আজটি আর কোনো কাবা টাবা আমরা সব জব এই লোকেরা তাদের একজন প্রতিপক্ষকে হত্যা করেছে হাতে পেয়ে এই খবর কানে আসার মাত্রই আল্লাহর সুব্রী ইয়া মা খোজা হে খোঁজা লোকেরা এর ফাউক তোমরা হাত উঠিয়ে রাখো কাতল কারণ যদি তোমরা নিহত হয়েছে কয়েকদিন আগে তাদের হত্যাকারীদেরকে তোমরা ক্ষমা করে দাও কারণ হত্যা কেবল হত্যায় বৃদ্ধি করে হত্যা বন্ধ করে না প্রতিশোধ শুধুমাত্র প্রতিশোধ জাগ্রত করে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স হিংসা কেবল হিংসা আনায়ন করে হিংসা নির্বাপিত করে না এই ভাষণগুলো সামনে রাখলে মুসলমানদের চলার পথ কেমন হবে আর কিছু বলা লাগে খোলাফার আশেদিনের তৃতীয় খলিফা ওসমান গণী রজরত যখন বিদ্রোহী কবলিত আলী গিয়ে বলছেন হে খালিফতলিম আপনাকে রক্ষা করার জন্য আপনার গৃহ রক্ষা করার জন্য আমার দুই সেল হাসান হোসেন যথেষ্ট নির্দেশ দিন বিদ্রোহীদেরকে আমরা শির কেটে দেব উসমান গনি বলছেন যে না আমি নিজের জীবন বাঁচানোর জন্য তোমাদেরকে রক্ত বহলের অনুমতি দিতে পারি না এ কি চিন্তা করা যায় নাকি আমরা নিজের জীবনটা বড় করে দেখি না আর তিনি কি বলছেন একদিন দিন না কেউ বলছেন মাসাধিককাল কেউ কারণে তারা কেউ সামনে এগিয়ে যেতে পারেন ওসমান জীবন দিলেন কিন্তু অস্ত্র উত্তরের নির্দেশ দিলেন না তার সেনাবাহিনীকে এটাই হলো ইসলাম কারণ তিনি জানেন আজকে আমার জীবন বাসন্ত্রী আজকে দশটা মানুষ যদি মরে তার প্রতিবাদে আবার বিষ্ট মানুষ মরবে মরতেই থাকবে মরতেই থাকবে এ আয়তের অর্থ সেটাই যখন ইমানদার মমিন কোন বিচারক সঠিক বিচার করবেন অতঃপর তাকে মাফ করার ব্যাপারটা কিন্তু বিচারকের হাতে আল্লাহ দেন নেই সরকারের হাতেও দেন নাই একজন মানুষ খুন করেছে বিচারে তার মৃত্যুদণ্ড হয়ে গেছে বিচারক দায়িত্ব হিসেবে দণ্ড দেওয়া দণ্ড ঘোষণা করা দণ্ড প্রয়োগ করার দায়িত্ব কিন্তু বিচারকের নয় এখানে কি আল্লাহ ফতেন দেখো ফাইন ওফিয়া আনহ যদি তার বাদী পক্ষ তাকে ক্ষমা করে অথবা রক্ত মূল্যের বিনিময়ে তাকে মাফ করে দেয় তাহলে তারব আসামি দাঁড়িয়ে গেছে কাঠগোড়ায় সুইচ টিপলেই ফাঁসিতে ঝুলে যাবে সেই সময় বলা হচ্ছে বাদিনী মাকে আপনার ছেলেকে এই হত্যা করেছে তাকে ক্ষমা করা না করা দায়িত্ব আপনার সরকারের নয় সব রেডি আপনি বলুন আপনি কি চান মা দৌড়ে গিয়ে ছেলের গোলা থেকে দড়ি খুলিলে বুকে দৌড়িয়ে চলে আসছে হে মানুষ একটা মায়ের কোল খালি হয়েছে আর মাইল মায়ের কোল আমি খালি করতে চাই না সে ভালো এ যুগে যদি এ সম্ভব হয় ইসলামের শাসনে কি আরো কি সম্ভব হবে না এতে গত বছর যখন আমরা এতে ছিলাম। সে হত্যাকাণ্ডের বিচার হলো ওদের ছেলে বিচার তার পাঁচ দশ বছর ধরে হয় না ডেকেছে তুমি হত্যা করেছ হ্যাঁ করেছো স্বীকার দিয়ে দিয়েছে বা শেষ বিচারে তার দণ্ড হবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো এবার বাদীপক্ষ থেকে ছেলের বাপকে হাজির করা হল বাপ বিখ্যাত আলেম আল্লাহ আলেম ওরাজ্জিদ আপনার মন্তব্য কি বলুন উনি বললেন আমার ছেলে হারিয়েছি আর একজনের ছেলে আর এক সন্তান হারা গা আমি চাই না আমি ওকে ক্ষমা করে দিলাম চিন্তা এই সেদিনের ঘটনা এক বছর বিচারক এ তো খুশি হতে পারলেন না উনি বলেন ঠিক আছে আপনি তো ক্ষমা করে দিলেন যেহেতু আল্লাহর বিধান খণ্ডের অধিকার আমার নাই হেফজু করতে যতদিন লাগে ততদিন সে জেলখানা থাকবে এটা দণ্ড নয় এটা তো নসিহাত কোরআন পড়লে সে কখনো এরকম হতে পারত না ইসলামের বিচারের ব্যবস্থা এই সুন্দর জিনিস আমাদের কাছেই আছে কিন্তু আমরা সব খুঁজে শাসিত হচ্ছি ইহুদ্দিন আসরাদের আইনে আল্লাহর আইনে নয় যদি দেশে কখন আল্লাহর আইন আসে আল্লাহর বন্ধরা শান্তিতে থাকবে বনু যা হত্যা করেছিল মক্কা বিজয়ের মাত্র দু সপ্তাহ আগে হবে না অথচ সেই বাকি হত্যার বিচার আল্লাহ নবী করলেন না বরং একজনকে মারতে গেলে নিষেধ করলেনা এটা করলে আর যতদূর সম্ভব শান্তি কায়ে করা যায় ততদূর চেষ্টা করাই হল এর পরেও মনে রাখতে হবে তগদির খণ্ডনে ক্ষমতা কারো নাই জালেম অবশ্যই জুলুমের শাস্তি পাবে ইহুকালে অথবা পরকালে এ দুনিয়াতে মুমিন। অত্যাচারিত হয় কাফের অত্যাচারিত হয় মমিনও নিহত হয় কাফেরও নিহত হয় মমিনরা জান্নাত পায় মৃত্যুর পরে কাফররা ইহুকালে সাময়িক আনন্দ পেল মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে তাকে ভুগতে হবে এ প্রসঙ্গে আবু সুফিয়ান এবং ওমর ফারুকের একটা ডায়ালগ আপনাদের শুনিয়ে দিই ওহাদের যুদ্ধ হয়ে গেল আবু সিফেন ফিরে যাচ্ছে তার দলবল নিয়ে পাহাড়ের উপরে আল্লাহ রসুলতার সাথেদের নিয়ে আছেন অন্ধকার রাত বোঝাতে যায় না উঠে বলছে তোমাদের মধ্যে মুহাম্মদ আছে কি জবাব নাই অবকার আছেন কি জবাব নাই উমরুল খত্তা আছেন কি জবাব নাই সে আলদর্শক বলছেন এই তোমার জব দিতে পারছ না তো কী বলবো বলো উমর তুমি জবটা দাও যাদের নাম তুমি ঘোষণা করলে সবাই বেঁচে আছে উমর এবার জবাব দিলেন জবাব শোনার পরে বলছে হে কাছে আসবে কি আল্লাহ আমি তোমার কাছে যাবো তাহলে হ্যাঁ যাও আল্লাহ রসুলের নিরাপত্তা পেয়ে এগিয়ে গেলেন আবু সিফানের কাছে আবু সিফেন বলছে আচ্ছা ওমর আমি ইবনে কামিয়াচ্ছে যে তোমাকে বেশি বিশ্বাস করি তুমি সত্যগুলি বলতো আসলে মোহাম্মদ বেঁচে আছেন কিনা কিন্তু আগে মরে গেছে না আমি বলছি বেঁচে আছেন আমাদের সামনে আপনার বলছে হে উমর আমার দলের আব্দুল্লিন কামিয়ার চাইতে তোমাকে আমি বেশি বিশ্বাস করি তুমি মিথ্যা কথা কখনই বলবে না দেখছেন অবস্থা যুদ্ধের ময়দানও পর্যন্ত কাফরা মুসলমানদেরকে বিশ্বাস করে এইবারে আবু সুবেন বলছে দেখো যুদ্ধ হলো কুয়াতে বালতি ফেলার মতো একবারে বালতি ভরে ওঠে একবার ওঠে না তোমরা বদরের যুদ্ধে জিতেছিলে সত্তর জন আমাদেরকে হত্যা করেছিলে ওহদের যুদ্ধে এবার আমরা জিতলাম তোমরা হেরে গেলে এটাই তো স্বাভাবিক জবাব দিচ্ছেন অমর ফারুক বলছে আল্লাহ কি জবাব দেবো জবাব দাও কাতলা না ফিলজেন না কাতলা কুমফিন তোমাদের নিহতেরা সব জাহান্ন মে আর আমাদের নিহতরা সব জান্নাতে। পার্থক্য হল না অত এই পৃথিবীতে মরবে সবাই কাফের হয়ে মরবে কেউ মমিন হয়ে মরবে মমিনদের মৃত্যু যদি সত্যিকার অর্থে আল্লাহর বাসতে হয় সত্যিকার অর্থে ইসলামের জন্য হয় সত্যিকার অর্থে তৌহিদকে সম উন্নত করার উদ্দেশ্যে হয় তাহলে তারা মরবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর যদি সত্যিকার অর্থে না হয় কপটতার কারণে হয় আমরা যতই শহীদ লকব দিয়ে কাজ কিছু হবে না কিন্তু আগে হাতেটা বলে দিয়েছি সত্যিকার অর্থে যদি আল্লাহাক মনে করেন এই লোকটা আল্লাহ আসতে সঠিক অর্থেই আমার জন্য সে সারা জীবন লড়াই করেছে সে দুনিয়াতে কষ্ট পাবে অবশ্যই সে জান্লাতেই হবে আল্লাহর হুকুমে এই পার্থক্যের যে সমস্যা না থাকে আমাদের বুঝতে তার কোনো ঝামেলা নেই অতএব কোনো মৃত্যু নিয়ে কোনটা কালো মৃত্যু কোনটা শহীদ অর্থাৎ লাল মৃত্যু এই বাছাই করার জন্য মানুষের ইমানদারদের হৃদয়কে জিজ্ঞেস করতে হবে এবং দিতে পারে বাঁধা দিতে পারে না করে এই ভাষণটা মনে রাখতে হবে সবসময় যেন আমরা দুঃখে ভেঙে না পড়ি আনন্দে আহ্লা দিত না হয়। এটা ভুল ওসিকালীন কাপুর জাহানা কোরআন পোস্কে বলা আছে সুরে ঝুমার পরে দেখুন ভাত্তর তিয়াত্তর উচ্চাত্তর আয়াতগুলা ব্যাখ্যা সেখানে পাবেন আমাদের বক্তব্য একটাই মানুষের হায়াত মানুষের মৌত সবকিছু হোক আল্লাহর বাস্তে এর বেশি আমাদের কিছু চাওয়ার নাই আমাদের জীবন কিনে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখছেন কে আল্লাহ এ আসমানের মালিক কে এ জমিনের মালিক কে আমার মৃত্যুর মালিক কে অতএব আমি আমার আল্লাহর জন্য ইন্না সালাতি অনসুখী ওয়া ও আমার সালাদ আমার কোরবানি আমার হায়াত আমার মবদ সবকিছু আল্লাহর জন্য সমর্থ করে দিলাম যিনি বিশ্ব চরাচরের মালিক এই কথাটা যখন মুসলমান বলবে তখনই পৃথিবীতে শান্তি আসবে কারোর হায়াতে কারোর মহুতে অধিক অধিক আনন্দিত অধিক অধিক দুঃখিত হওয়ার কোন অবকাশ কেন নাই আল্লাহর হুকুম ছাড়া খুশি হওয়া সম্ভব নয় মনে রাখতে সেই ইতিহাস যেদিন বাগদাদ বালাকোট বিজেতা দুয়েলাকোটের বিপর্যয়ে পরাজিত আহলাদিস বাহিনী ফিরে আসার সময় সেলকোটে অ্যারেস্ট হয়েছিল আমাদের দুই ভাই রফেলা দান গিয়ে সলাত আদায় করেছিলেন আর ভয়ে রফেল দান করেনি রফেলা দান করাটাই ছিল তখন অ্যারেস্ট হওয়ার বড়ো দলিল তাকে সঙ্গে ইংরেজের আদালতে যখন বিচার করা হল তিনি বললেন আমি আল্লা নবীর একটা সুনতকে আমল করেছি এজন্যই অ্যারেস্ট হয়েছি আল্লাহ পাক যদি ভালো বসেন আমার অন্তরের কথা জেনে থাকেন অবশ্যই এই সুন্দর মহব্বতের কারণে তিনি আমাকে আজকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন তাই হয়নি কি একবার দুবার তিনবার ফাঁসি জড়ি ছেড়ে চলে গেছে তা কিছুই হয়নি ওখান থেকে হাঁটতে হাঁটতে তিনি সাতক্ষীরা পানি চলে আসছেন যান সাতক্ষীরা দেখে আসেন তার কবর যদি মখদুম হোসেন আমাদের আত্মীয় চিনি এরকম কত মানুষ নেবেন আপনি শুধু আল্লাহর রসুলের একটা বান্দা সে কিছুই না আরও শুনবেন আলদাহ রসলে গোলাম ছিল অনেক একজন গোলাম ছিল মেহরাম সে সফরে গিয়ে অনেক বেশি বেশি আল্লাহ সাফিনা সারা যে সাফিনা ভাই আমি থাকবো আবার মেহরান হওয়ার দরকার নাই ঠিক আবুর নামটা যেরকম তার না তারা আবুরাহ আসলাম না নাম তা আব্দুর রহমান ঠিক অমনি করে যুদ্ধে গিয়েছেন তারা রোমের বিরুদ্ধে যুদ্ধে হঠাৎ করে তিনি পথ হারিয়ে ফেলেছেন কোনো কোন বর্ণ আসতে তিনি নদী সাগরে পথ হারিয়েছেন কোনো কোনো না তিনি জঙ্গলে পথ হারিয়েছেন চিনতে পারছেন কোন দিক চলে গেল হঠাৎ বাঘের মুখে পড়ে গেলেন জঙ্গলে বাঘ থাকে বাঘ যখন হালুম করি সামনে এসে পড়েছে তখন তিনি বলেন ইয়া আবুল হারেস আনা সাল্লামা এনি উসিব কায়তা বা কায়তা হে আবুল হারেস বাঘের উপনাম আরবিতে আমি আল্লাহ রসুলের গোলাম সাফিনা আমি এই এই সমস্যার মধ্যে আছি সঙ্গে সঙ্গে বাবেরে হিংস্র মুক্তি ওখানে নরম হয়ে গেল পাশে গা খুঁজছে খুঁজছে বলছে। বলছে কি চাই আপনার বলছে আমি আমার সেনাবাহিনী হারিয়ে ফেলেছি মুসলিম বাহিনী কোন দিক গেছে খুঁজে পাচ্ছি না তুমি কি আমাকে বধ দেখাতে পারবে আল্লাহ ওই বাঘকে আরবি বোঝার ক্ষমতা দিলেন বাঘ চললো তার পাশে পাশে বহু দূর যাওয়ার পরে যখন সেনাবাহিনীর কাছাকাছি চলে গেল তখন বাঘটা এসে খুঁজতে চার বলছে আমি আল্লাহ গোলাম পর্যন্ত যদি সাহায্য পেয়েছে আল্লাহর গাইবি মদত পেয়েছে একটা বাগ হয়ে তাকে মাছিয়েছে এই যুগেও বাঁচাতে পারে যদি আল্লাহ অস্তে সত্যিকে সত্যিকারের অর্থেকে আল্লাহর জন্য জীবন দেয় আসেন কোথায় এগুলো ইমানি কৌবত যদি মুসলমানদের মধ্যে ফিরে আসে আল্লাহর গায়ে মদদের সামনে পৃথিবীর কোন শক্তি ক্ষমতা আছে কারো কোনো ক্ষতি করার নাই সালাম না কেন অর্থ বুঝে পড়বেন ভিতরে শক্তি চলে আসবে কিছুই দেওয়ার ক্ষমতা নেই কারু যেটা আপনি না দিতে চান আর কিছুই বন্ধ করার ক্ষমতা কারণ নাই যেটা আমাকে দিতে চান সম্পদ আমার কোনদিন সালাম ফিরিয়ে পড়ি কিন্তু অর্থ কেন বুঝি এই আকিদা নিয়ে এই মজবুত আকিদা নিয়ে আল্লাহর পথের দায় হিসাবে দুনিয়া থেকে বেঁধে হওয়ার জন্য সবাই প্রতিজ্ঞা গ্রহণ করুন পবিত্র কোরআন এবং সৈহাদিস হল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড এই মানদণ্ডের আলোজের সার্বিক জীবন গড়ে তোলার জন্য বড় কর্তব্য আল্লাহ যেন আমাদের সকলকে সত্যি আর অর্থে তৌহিদপন্থী তৌফিক দান করেন এবং আমাদের মৃত্যুটা যেন আল্লাহ লাল মৃত্যুদের সঙ্গে শহীদী মৃত্যুদের সঙ্গে আমাদেরকে আল্লাহ মৃত্যু কবুল করে কারণ যে ব্যক্তি শহীদী মৃত্যু আকাঙ্ক্ষা করে সে বসে মূল্যেও সে শহীদ হয় ঠিক গলিত বিশনায় শহীদই মৃত্যুবরণ করেছেন আমার রসুল বিশ্বায় মৃত্যুবরণ করে তিনি শহীদই মৃত্যুবরণ করবেন আমাদের জন্য যদি আল্লাহ যেটাই ভালোবাসেন সেইভাবেই মৃত্যু হব কিন্তু মৃত্যুর জন্য আমরা আদৌ কোনো দুঃখিত হব না কারণ মৃত্যু এবং হায়াত আল্লাহর দান ঠিক না যেদিন আসে আল্লাহ ওলামৌন একটা মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না একটা মুহূর্ত পরেও কারো মৃত্যু হবে না এই করোনার এই আয়াত যদি কারোর আকিদার মধ্যে থাকে সে কি দুঃখিত হবে কিছুই হবে না তো আসুন আমরা আল্লাহর বাসায় কাজ করার জন্য নিজের মনকে তৈরি করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে গায়ে বি করেন সত্যি যেন ইমান ধরে মৃত্যুবরণ করেন